আজকে শুরু হচ্ছে আমাদের সুরালের তফসির সুর আলফাল আট নম্বর সুরাত কোরআনের ধারাবাহিকতায় এই সুরাটা নাজিল হয়েছে বদরযুদ্ধের পরবর্তী পর্যায়ে বদরযুদ্ধ উপলক্ষে বদরযুদ্ধ হয়েছিল হিজরি দ্বিতীয় সনে রমাদান মাসে হিজরতের ১৯ মাস পরে বদরের যুদ্ধ সংগঠিত হয় কোন কোন সাহাবি এই সুরার নাম দিয়েছেন সুরাতু বাদার বদরের সুরা কারণ বদর যুদ্ধ সংক্রান্ত অনেকগুলো ইনস্ট্রাকশন টিচিং শিক্ষণীয় বিষয়ে এই সুরাতে আলোচনা হয়েছে সুরার নাম আল আনফাল কেউ কে সুরাল বদার বললেও মাসুর হচ্ছে পরবর্তী পর্যায়ে একটি নাম হিসাবে চিনা হয় আল আনফাল আল আনফাল অর্থ কি আমি এটা থেকে এসেছে শুরুতে শব্দ আছে আনফাল আপনাকে জিজ্ঞেস করে তারা আনফাল সম্পর্কে আনফাল বহু বচন এক বচন হচ্ছে নাফল নফলের অর্থ কি অতিরিক্ত যেটা ফরজ নয় ও নয় করলে সব না করলে গুণা হবে না এরকম জিনিসকে বলা হয় এখানে শুধু কথা আলোচনা হয়নি এখানে অনেকটি বিষয় আলোচনা হচ্ছে যদি ওমান প্রত্যেকটি এত যে ওই ভালো কাজ যে ভালো কাজকে যিনি করেন তিনি নেকির উদ্দেশ্যে স্বেচ্ছা প্রণোদিত হয়ে নিজ উদ্যোগে এই কাজটি করেন সেটা নামাজ হতে পারে দান খারাপ হতে পারে যেটা না করলে কোনো গুণ হবে না তার প্রতি ফরজ নয় ওয়াজীব নয় তিনি স্বেচ্ছায় একটি নেকি পাওয়ার জন্য করেন আর এখানে আনফাল শব্দের অর্থ হচ্ছে এটা মুসলমানদের পাও না হওয়ার কথা না গনিমতের মাল থেকে আসে কিভাবে এর অর্থ কি আগের জামানায় সামরিক বাহিনী যারা যুদ্ধ করতে যেত তারা কোনো বেতন ভাতা পেত না এরকম কোনো সরকারি বাহিনী ছিল না লি যেত তো তো যুদ্ধ বিজয় লাভ করলে যে সাত সরঞ্জাম আসবাবপত্র মাল দৌলত পাওয়া যায় এগুলাকে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে বিলি বণ্টন করে দেওয়া হয় তাদের বেতনের পরিবর্তে এটাই তাদের পাও না মুসলিম কমের জন্য অন্যান্য নবীদের সময় আল্লাহ তালা এই জেহাদ যুদ্ধে বিজয় লাভ করলে যে মালামাল পাওয়া যেত গনিমত এই গনিমতকে মুসলমানদের জন্য খাওয়া হালাল ছিল না তাদের জন্য হারাম যা পাবে সব জোগাড় করে দিবে এগুলা গরিব মিসক্রকে দিতে হবে বা বাইতল বালে যাওয়া হবে রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হবে কিতে এই উন্মতের জন্য সেটা আল্লাহ তালা হালাল করে দিয়েছেন জিনিস আল্লাহ এই উম্মতের জন্য সুযোগ করে দিয়েছেন আমার তরিকায় তার মধ্যে অন্যতম হচ্ছে গনিমতের মালকে আমাদের জন্য ব্যবহার করা ভাগ বন্টন করে নিয়ে যাওয়া এটাকে আল্লাহ তালা হালাল করে দিয়েছেন আগের জমানায় মুসা আলাইবের সময় যখন যুদ্ধ জেহাদ হতো ওনারা যখন মাল পেতেন জমা করে কি করতেন এক জায়গায় জমায়েত করে আল্লাহর কাছে দরখাস্ত করতেন যে আল্লাহ এটা আপনার রাস্তায় আমরা কোরবান করে দিলাম আকাশ থেকে উপরে থেকে আগুন এসে এটাকে খেয়ে ফেলতো। এবং কেউ এটা চুরি করে নিয়ে গেলে কিছু অংশ ব্যবহার করতে চাইলে সেটা কবিরা গুনা হয়ে যেত কিন্তু এই উম্মত কে আল্লাহ করে দিয়েছেন। এবং এটা দুনিয়ার যুদ্ধের রীতি যখন যুদ্ধে কোন জাতি বিজয় লাভ করে তারা পরাজিত জাতির মাল সম্পদ সেনাবাহিনী সবগুলো রসদ পত্র তারা কি করে দখল করে নিয়ে যায় তাই না তো মুসলমানদের যখন এই প্রথম যুদ্ধ এর আগে তো অভিজ্ঞতা নাই বদরের যুদ্ধ প্রথম যুদ্ধ আল্লাহ হবে এটা নিয়ে সাহাবিদের মধ্যে কিছু তর্ক বিতর্ক হলো সাহাবিরা তিন দলে বিভক্ত হয়ে কাজ করেছেন বদরের ময়দানে এক দল দুশ্মনের মোকাবিলা করে তাদেরকে পিছনে পিছনে ধাওয়া করেছেন আরেক দল তাদের মাল আসবাবপত্রগুলোকে সংগ্রহ করে নিয়ে এসেছেন মুসলমানদের ক্যাম্পে জমা করেছেন আরেক দল রসুলকে ঘিরে রেখেছিলেন ওনারা ওনাকে ওনার নিরাপত্তার জন্য সব সময় ডিউটি করেছেন তো যারা মালপত্র জোগাড় করেছেন তারা বলেন আমরাই বেশি পাব কারণ আমরা এগুলো জোগাড় করে নিয়ে আসছি আর যারা ধাবা করেছেন পিছনে পিছনে আমরা তো দুঃখানের মোকাবিলা করতে করতে কত দূরে চলে গেছি এখন আমরা বুঝে কম পাবো কি বলো এটা আর তৃতীয় গ্রুপ বলেন আমরা রসুল হেফাজত দায়িত্ব পালন করেছি তাতে ওনার পরে কোন আঘাত না আসে তাই বলে আমরা কি পাবো না কম পাবো সাহাবি আবু উমাম রাধি আল্লাহ তালু বলেন আমি জিজ্ঞেস করলাম ওবা রাদি আল্লাহ আহুকে যিনি বদরজুদের শরীর ছিলেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে গনিমতের মাল সম্পর্কে নাজিল হলো এটার হাকি না আমরা যারা বদর যুদ্ধ অংশগ্রহণ করেছি আমাদের উপলক্ষে নাজিল হয়েছে কেনা ইফালা আমরা গনিমতের মাল নিয়ে একটু তর্ক বিতর্ক ঝগড়া শুরু করে দিলাম এবং আমাদের কিছু নৈতিক দিক থেকে একটু মনে হয় আমরা দুর্বলতায় পৌঁছে গেলাম আমরা একটু মানের লোভ এসে গেল মাসুম হয় মাসুম কারা হন নবীগণ কাজে সাহাবিদের মধ্যে কিছু এরকম সৃষ্টি হওয়া কে বেশিভাবে কে গম পাবে এইরকম একটা নিয়ে কিছু তর্ক বিতর্ক হওয়া এটাতে অমন কোন কঠিন বিষয় না এটা হতে পারে ওনারা মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে নন শুধুমাত্র নবীদেরকে আল্লাহ তালা এই লেভেল থেকে উচ্চ করে ফেলেছেন যে ওনাদের ভিতরে এগুলো নিয়ে কোন সমস্যা হয় না কিন্তু স্বাভাবিক মধ্যে হতে পারে তাই তিনি বলেন যে ওসা আখলা আমাদের এই সময় আমাদের কিছু চারিত্রিক বিপর্যয় দেখা দিল অর্থাৎ আমরা একটু লোভ সামলাতে পারলাম না কে বেশি পাবে কে কম পাবে কার বেশি পাওয়া উচিত এগুলা নিয়ে আমরা দুই কথা বলা শুরু করে দিলাম আমাদের ঝগড়া দেখে আল্লাহ কারণ কি আল্লাহ বললেন আপনি বলে দেন গনিমত আল্লাহ এবং তার রাসুলের জন্য আর কারো জন্য না তারা আপনাকে জিজ্ঞেস করে গনিমতের মাল সম্পর্কে মানে কে কদ্দুর পাবে আনফাল গনিমতের মাল আল্লাহ এবং তার রাসুলের জন্য তারা যেভাবে ব্যবহার করবেন ফয়সালা দিবেন সেই অনুযায়ী হবে তোমরা কেন এটা নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছাজ আহমিন আই দিনা আল্লাহ তালা আমাদের হাত থেকে নিয়ে গেলেন শুনিয়ে তোমাদের কি ভাবে এটা নিয়ে কথা বলছো এটা তো আল্লাহ এবং তার রসুল আল্লাহ তালা নবী করিম সালাম হাতে আল্লাহ তাহলে আসবেন না ফাইসা করার জন্য আমাদের হাত থেকে আমাদের অধিকার নিয়ে আমরা করছি আল্লাহ তালা আমাদের হাত থেকে অধিকার নিলেন বলে তোমাদের অধিকার নাই আল্লাহ এবং তার রাসুল এবং রাসুল উহ আসালাম যে দিবেন সেটা অনুযায়ী ফয়সালা হবে সুল্লাহ সালি ও বাইনাল মুসলামিনা আনসাওয়িম সাল্লা কাছে যখন পুরো ক্ষমতা এসে গেল আল্লাহর পক্ষ থেকে তিনি সমস্ত যারা অংশ গ্রহণ করেছেন পদের যুদ্ধে কে সবাইকে সমানভাবে বন্টন করে দিলেন অবশ্য এখানে যারা পদাতিক ছিলেন তাদের এক অংশ যারা ঘোড়া নিয়ে এসেছিলেন সবারই তাদেরকে দুই অংশ এটা হলো আরেকটা নিয়ম কারণ যে ঘোড়া নিয়ে আসতে পারবে তার দ্বারা অনেক বেশি খেদমত হবে যুদ্ধের পক্ষে আসবে এতটুকু মাত্র কিন্তু আর কোনো কারণে না তারপরে যে সবাই সমান্তরাল বন্টন হবে সবাই সমান অধিকার তোমরা এই নিয়ে আর ঝগড়া করো না ঝগড়া থেমে গেল ওনারা বুঝলেন যে আমরা আসলে উল্টাপাল্টা করে ফেলেছিলাম সাহাবিদের এরকম ওনাদের কিছু দুর্বলতা সৃষ্টি মাঝে মধ্যে হয়েছে কিন্তু যখনই আল্লাহ এবং তাঁর রাসুল সাল্লি ওয়াসাল্লাম কোনো ঘোষণা দিয়েছেন কারেকশন করে দিয়েছেন সঙ্গে সঙ্গে ওনাদের এই সমস্যা দূর হয়ে গেছে মেনে নিয়েছেন ফয়সাল্লাহ আল্লাহ এবং তার রাসুলের টাই মেনে নিয়েছেন আর কোন ধরনের সমালোচনা করেননি যদি সমালোচনা করতেন ওনাদের ইমান থাকত থাকতো না কাজেই এখন তোমরা আল্লাহকে ভয় করো। আর নিজেদের মধ্যে সংশোধন করে নাও তার অর্থ কি একটু আগে ওনারা ঝগড়া করেছিলেন কে বেশিভাবে কম পাবে অধিকার নিয়ে দুই কথা একটু বাগবিতা হয়েছে এই কারণে এখন এগুলাকে কারেকশন করে ফেল সংশোধন করে ফেল আল্লাহকে ভয় করো আর নিজেদের মধ্যে তোমরা সংশোধন করে ফেলো ইসলাম আর আল্লাহকে মানো আর তার নবীকে মানো তাদের ফয়সালাকে অনুসরণ করো ইন যদি তোমরা সত্যিকার মমিন হও সত্যিকার হয়ে গেলে যেটা আল্লাহ এবং তার আসলে ফয়সালা করে দিবেন সেটা মেনে নিতে হবে এই যে সংশোধন করার কথা আসলো তোমরা যে একটু আগে তর্ক বিতর্ক করেছিলে কেউ কাকে কষ্ট দিয়েছিলে এরকম কথা কষ্ট দেওয়া মাঝের মধ্যে অনেক অনেক বেশি বেশি হয়ে যায় কথা তারা কষ্ট দেয় এখানে হয়তো খুব বেশি না হলেও ওনারা সঙ্গে সঙ্গে সংশোধন করে নিয়েছেন কিন্তু মাঝে মধ্যে মুসলিম সমাজের মধ্যে মুসলিম মিল্লাতের মধ্যে পারস্পরিকভাবে কোনো বিষয় আশয় নিয়ে দেন হয়ে যেতে পারে মারাত্মক ধরনের ঝগড়া লেগে দিতে পারে দাবি পাল্টা দাবি এবং এগুলো নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে সেগুলোকে যখন অনেক দূর চলে যায় তখন কি হয়ে যায় আমাদের মধ্যে দীর্ঘ মেয়াদি শত্রুতা পয়দা হয়ে যায় ঘৃণা বিদ্বেষ পয়দা হয়ে যায় এই উপলক্ষে আল্লাহ তালা আমাদেরকে নসীহা করছেন তোমরা সব দা তাবাই নীকুম আসলে দা তাবাই নিজেদের মধ্যে সমস্যাকে ধরে রাখবা না সংশোধন করবা কারেকশন করবা এই কারেকশন করার কাজটা দেরি করা যাবে না যত দেরি করবে তত সমস্যা বাড়বে এবং বছর পর বছর কয়েক বছর থেকে কথাবার্তা নেই এরকম হয়ে যায় নিয়ে লেগে নিয়েছে আলাদা হয়ে গেছে একজন আরেকজনকে ঠকিয়েছেন কমপ্লেন এবং কাউন্টার কমপ্লেন এবং আপনি যদি মাঝখানে থাকেন দুইজনের কথা শুনতে শুনতে আপনি এখন চিন্তা করেন এর কথা দেখি একরকম তার কথা দেখি আরেক রকম কাকে বিশ্বাস করবেন এই যে চলে এবং এই অভিযোগ এবং এই সমস্যা দীর্ঘদিন থেকে যাচ্ছে কোন সমাধান নাই হাজব্যান্ড ওয়াইফ থেকে শুরু করে আত্মীয়তা ভাই ভাই থেকে শুরু করে পার্টনার থেকে দীর্ঘদিন এ সম্পর্ক ছেলে ব্যবসায় নেমে সব বন্ধুত্ব শ্বাস হয়ে গেছে এখন বন্ধু থেকে দুঃসমনে পরিণত হয়েছেন এরকম ঘটনা মাঝে মধ্যে দু চারটা নজরে পড়েছে বহু আছে তো আল্লাহ চান না যে আমরা এরকম ফসাল আমাদের থাকি হুদা নিজেদের মধ্যে দূর করে ফেলো ঠিকঠাক করে ফেলো সংশোধন করে না সমস্যা দূর করে ফেলো যদি নিজেদের আত্মীয়তা অথবা আপনজন ভাই বন্ধু পার্টনারশিপ এগুলোর মধ্যে উন্মতির মধ্যে এমনকি এগুলো ছাড়াও দিনই কাজ করতে আসলে সমস্যা লেগে যায় অনেক সময় দায়িত্বশীল সঙ্গে অমুক দায়িত্ব ছিল টক্কর লেগে যায় কে কাকে কষ্ট দিয়েছে কত দরবার বিচার করা লাগে এগুলো ঘটে যায় অনেক সময় তে এগুলাকে ঠিক করে নাও ফাসাদা মনে রেখো নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করে ফেলা এটা একটা ধারালো ছুরি নাইফ ব্লেড ব্লেড ব্লেড ছিল হা লেখা ফাঁসা পাইনা হিয়াল হা লেখা তারপরে তিনি বললেন যে এটা এমন একটা ব্লেড লাড শুধু চুল কাটে না তাহলে দিন এটা দিনকে কেটে ফেলে দিন কেটে ফেলে দিন ইসলাম এফেক্টেড হয়ে যায় এটা দিন দাঁড়িয়ে অনেক ক্ষতি করে কারণ এইরকম থাকলে ঘৃণা বিদ্বেষ দু হিংসা পরনিন্দা চর্চা করা বলে বলে যাকে সুযোগ পায় তার বিরুদ্ধে চান্স পাইলে এক ডোজ ছেড়ে দিলাম তো এটাকে তিনি ঠিক করতে বলেছেন যে এই দিন দাঁড়িয়ে সম্পর্ক কেটে ফেলে দিনকে কেটে ফেলে যখন নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে যায় দুশ্মনী শুরু হয়ে যায় এটাকে তোমরা কারেকশন করে ফেল এবং এটা কারেকশন করা অনেক বড় নেকির কাজ অনেক বড় নেকির কাজ মুভমেন্ট দেখব্যান্ড ওয়াইফ এর মধ্যে সাংঘাতিক অবস্থা খারাপ হয়ে গেছে হস্তক্ষেপ করো পরামর্শ দাও ঠিক করে দাও ভাই ভাই অসুবিধা যাচ্ছে মিলাই দাও চাষাভাতে সমস্যা যাচ্ছে ঠিক করে দাও দুই পার্টনারের মধ্যে গন্ডগোল লেগে গেছে তুমি ঢুকে তাদেরকে যদি স্ন করে দিতে পারো এই কাজটা করো এটা অনেক বড় নেকির কাজ এখন আপনি বলবেন যে আমি তো সংশোধন করতে চাই ঠিক করতে চাই ওই বেসারা চারা হয়ে যে বসিয়েছে আর শোধা হবে না কি করি কর কি করলে শোধা হবে আপনি সেটা করেন সে বেশি চায় দিয়ে দেন কিছু তাকে আর মুখের কথা দিয়ে কষ্ট দিয়েছেন মাফ চেয়ে নেন যে ভাই তোমার কষ্ট দিয়ে তুমি মাফ করে দাও এই যে এই ব্যক্তি এরকম মাফ করে দেয় এবং এই ভুল বুঝাবুঝি দূর করার জন্য কিছু স্যাক্রিফাইস করে কোরবানি করে দেয় নিজের স্বার্থ কিছু তার সঙ্গে মিলে যায় আল্লাহ তাকে সাংঘাতিক পছন্দ করেন আল্লাহ তাকে জাননা দেবেন এই খবর একটি সুন্দর বলেন বাইনা রসুল ইদাহ একদিন আমরা নবী করিম সাল্ল আসালামের পাশে ছিলাম। তিনি হঠাৎ করে একটু মুস্কি হাসি দিলেন সুন্দর হাসি দিলেন ওনার সামনে দাঁতগুলো সব বেরিয়ে গেল হাসির সঙ্গে ঝলকগুলো ফুটে তাতে ঝলক গুলো ফুটে উঠল ফাঁকা অমর ইয়ার্লা আমার মা বাবা আপনার খেদ মতে ডান করবান করে ফেলুক আপনি কেন হাসলেন কেন হাসলাম রাসুল্লা নিশ্চয়ই ভালো কোন খবর আছে ঘটবে এমন একটি দৃশ্য আমাকে আগাম দেখিয়ে দিলেন যে দুইজন লোক আল্লাহর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দুজনই খুব আল্লা কাছে এখন একটা ফায়সলা হতে যাবে তাদের বিষয়ে জুলুম করেছে আমার হক নষ্ট করেছে আমার প্রতি অবিচার করেছে আল্লাহ আমি তার থেকে আজকে আমার হক পেতে চাই আপনি তো আহকামুল হাকিমিন আপনি তো বলেছেন আজকে আপনি বিচার করে ছাড়বেন তাদের পাওনা হক আছে আদায় করে দিবেন আল্লাহ আমি আমার হক চাই দোকানে টাকা আত্মসাত করে বসে আছেন পার্টনারকে ঠকিয়েছেন খবর আছে কালকে সব দেওয়া লাগবে কি দিয়ে দিবেন শুনেন এখন আল্লাহ তালা বলবেন ওই যে ব্যক্তি বিবাদী আহ তো আখা মাদলা মাতা তোমার ভাইকে জুলুম করেছ এখন তার সেটা পাওনা শোধ করে দাও আমি ইনসাফ করতে বসেছি হক আদায় করতে বসেছি আল্লাহ আমার তো কোন নেকিয়ার নাই সে তো জানিস আরো কিছু লোকে দিতে গিয়া সব নেকি শ্বাস হয়ে গেছে বহু তার কাছে পানাদানা আছে সব দিয়ে এখন এই বেসার তার কিছু তাকে দেওয়ার জন্য আমার সব নেই শেষ হয়ে গেছে অলরেডি শেষ এখন আল্লাহ নেই দেওয়ার মতো কিছু না কল রব বি আল্লাহ তালা আপনি আরেকটা প্রিন্সিপাল ঠিক করে দিয়েছেন যে না থাকলে এখন আমার গুনা কিছু সে নিয়ে নিবে ওইটা তারা শোধ হবে এই কথা যখন বললেন রসুল্লাহ সাল্লা ওই মুহূর্তে এই সময় নবী করিম সালাম চোখের পানি টপ টপ করে পড়তে থাকলো তিনি কাঁদতে থাকলেন কেন কানলেন। কি কারণে কাঁদছেন কল কার কান্নার কারণ ব্যাখ্যা করে বললেন ইন্দালি কালা আদিমিন আদিম এই দিনটি একটি বিরাট দিন ইট ইস এ গেট ডে কমে গেল এরকম খুঁজবে সে কোনো সুযোগ আছে কিনা যে তাকে ঠকিয়েছে তার নেকি পাওয়া না গেলে তার গুণা দিয়া তাকে দিয়ে দিয়ে তার শোধ হয়ে যাবে এইরকম সুযোগ খুঁজতে থাকবে কাকে কোথায় পাওয়া যায় কে হক নষ্ট করেছে ধরে নিয়ে আসবে আল্লাহর কাছে পাওয়ার জন্য হে মানুষ সাবধান কাউকে ঠকিও না প্রতারণা করোনা জাগা জমি দখল করোনা বাড়িঘর দখল করো না ডাকাতের মতো কাজ করো না তিনি একথা বললেন কানতে থাকেন। তারপরে তিনি কন্টিনিউ করছেন তখন আল্লাহ আল্লাহতালা বাদীকে বলবেন তার হক নষ্ট হয়েছে এখন আল্লাহ আল্লাহতালা বলবেন এই বেচারা এত অসহায় হয়ে গেছে বিবাদী তার আর নেকি নেই এখন এর নিজের গুণা কিছু আছে এখন এর গুণাসহ যদি যোগ হয় তার উপায় আছে আর আল্লাহ আমাদেরকে এই খবরটা দুনিয়াতে দেওয়ার জন্য শুনানোর জন্য যে আল্লাহ কিভাবে মানুষকে মাফ করে দেওয়া পছন্দ করেন সে কথা বোঝানোর জন্য একটি এক্সাম্পল তুলে ধরলেন আল্লাহালা তখন ওই বাদীকে বলবেন যে হক চায় এর ফার্বাচর জিনা তুমি তোমার চোখটা উপরের দিকে তাকিয়ে জান্নাতের দিকে দেখা ওই দেখো। জান্নকে বললেন জান্নাতের দিকে একটু তাকাও বাদি তার চোখ খুলল চোখ খুলে তাকাচ্ছে দেখতে পাচ্ছে আল্লাহ আল্লাহ বলেন কি দেখলাম আবান্দা বান্দা বললেন যে আল্লাহ এত সুন্দর সুন্দর শহর এত সুন্দর সুন্দর বালাখানা এত সুন্দর সুন্দর প্রাসাদ সোনা রূপা এবং বিভিন্ন এক কি দারুন মণিমুক্ত প্রাসাদ লি আই নিন হা দা কোন নবীর জন্য এত সুন্দর প্রাসাদ বানিয়ে রাখছেন আল্লাহ ওলি আদি হা দা নাকি কোন সিদ্দিক সিদ্ধিকের জন্য বানিয়েছেন এত সুন্দর বিল্ডিংগুলো ভবনগুলো শাহিদিন হাদা নাকি কোন শহীদকে দেবেন এত সুন্দর প্রসাদটা আল্লাহ উত্তর দিচ্ছেন হা দা লিমান আতা তা না না যেই আমাকে এর মূল্য দিতে পারবে আমি তাকেই দিয়ে দেব এটার মূল্য যে পে করতে পারবে আমি তাকে দিয়ে দেবো এটা নবী হওয়া জরুরত না সিদ্দিক হওয়া জরুরত না শহীদ হওয়া লাগবে না আল্লাহ হাসনের ময়দানে আজকে এটার দাম নিয়ে আসছে কে কে দিতে পারবে এটার মূল্য। মূল্যাম লিখুহ তোমার কাছে এটার দাম আছে তুমি চাইলে দাম দিতে পারবা এখন কেমনি দিব্ ইয়া রব কিভাবে আমি দাম দিতে পারবো আমি যদি নিতে চাই এটা তোমার ভাইটাকে পাওনা আছে সালমার ডিজাইনার আবায় হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান সহ কাফতান ও ওপেন আবায়ের বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে টু পাউন্ডের বিশেষ অফার আরও রয়েছে দুরুজ আসিল দাফাসহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ আতর ও পার্কিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল সালমা ডিজাইনার আবায়া হাউস ওয়ান ওয়ান হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান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 লন্ডন ই ওয়ান আমার এই ভাইকে আমি মাফ করে দিলাম তাহলে ঠিক আছে তোমার ভাইয়ের হাত তা ধরে দুইজনে জানলাতে চলে যাও এই কথাটা কেন বলা হয়েছে এই হাদিসটা কেন দেখানো হয়েছে শোনানো হয়েছে আল্লাহ আল্লাহতালা কেউ আমাকে কষ্ট দিলে তার সঙ্গে সম্পর্ক না কেটে সম্পর্কটা জুড়ে রাখার জন্য চেষ্টা করা ইলাস করার কাজটা করা যে কত ফজিল আখেরা তো আল্লাহ তালা এই শুধু দেবেন রে আর সবাইকে দেবেন না কিন্তু মনে রাখেনা যে আখেরাতে মাফসাপ করে এই কাহিনী যদি ঘটে আমার জন্য মাফ করে দি মুসব কোন চিন্তার কারণ নাই ওই আশাবারশে সবাই থাকবেন না দুনিয়াতে করার জন্য একটা এক্সাম্পল আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন এইখানে মাফ করে দেওয়ার জন্য এই খবরটা দিয়েছেন হাদিসটা শেষ করে রসুল্লাহাল্লা বললেন তাহলে তোমরা আল্লাহকে ভয় করো নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করে নাও ঠিক করে নাও ঠিক করে নাও এরকম মনে কষ্ট রেখো না দিও না সম্পর্ক কেটে রেখে দিও না এখান থেকে আমরা বুঝতে পারি শিখতে পারি ওই ব্যক্তি যে ব্যক্তি হক নষ্ট করেছে হয়তো সে আল্লাহর পছন্দের এমন ভালো কাজ করেছেন আল্লাহ তাল্লাহ তো চাইলে কাকুর রহম দেখাইতে পারেন তাই না এখন আপনাকে দেখাবেন না আমাকে দেখাবেন এটা কোনো নিরাপত্তা আছে ওই আখের আগের জন্য রেখে না দিয়ে এই জন্য আমাদেরকে দুনিয়াতে এটা সেরে ফেলতে হবে সেরে ফেলতে হবে কিভাবে মানুষ মানুষের হক আত্মসাত করে কি সুন্দরে বসে আছে কোনো খবর নয় কার জমি দখল করলো কার টাকাকে দখল করলো কার হককে নষ্ট করলো শুধু নিদের পাওয়ার সুযোগ হলেই হলো আজকে যদি আমাদের দেশের সমাজের দিকে তাকাই কি মনে হয় খালি সুযোগ আছে কিনা নেওয়ার জোর জবরদস্তি যেটা লাগে সব যদি আমার হাতে থাকে বাস আর একটু হেজিটেশন নাই লোক লজ্জা চক্ষু লজ্জা কিছুই কোন কিছুই নেই তো এই কঠিন দিনের কথা মনে করে দেওয়ার জন্য আল্লাহ তালা ই শেষে বললেন যে ফত্তখুল্লাহ আল্লাহকে ভয় করা ও আসলে তবাই নিজেদের মধ্যে সম্পর্কে সংশোধন করে নাও ঠিকঠাক করে নাও মেন যদি সত্যিকার তুমি মুমিন হও তাহলে বোঝা গুলো এই কাজগুলো না করলে সত্যিকার মুমিন হওয়া যাবে না সত্যিকার মমিন হতে হলে আল্লাহ এবং তার রাসুলের কথা শুনতে হবে সত্যিকার মমিন হইতে হলে মানুষের মধ্যে কোন সমস্যা দেখা দিলে মনকষ্ট কষ্ট দূর করার জন্য উদ্যোগ নিতে হবে এই যে মনে কষ্ট দেওয়া হক নষ্ট করা এর বিষয়ে আরেকটি চমৎকার হাজি আপনার হয়তো শুনেছেন আমি অন্য সেদিন আলোচনা করেছিলাম যারা মিস করেছে তাদের জন্য আবার প্রতি বৃহস্পতি এবং এবং সমস্পতিবার সপ্তাহে দুই দিন আমাদের আমলকে টাইস দুইবার আল্লাহর কাছে পাঠানো হয় ওখানে আসল কিতাবে লেখার জন্য ফেরস তারা রিপোর্ট নিয়ে যান প্রতি সপ্তাহে দুইবার আর সেই দুই দিন রিপোর্ট যখন নেওয়া হয় ওই সময় আল্লাহ তালার পক্ষ থেকে ফেরত তাদেরকে সুসংবাদ দেওয়া হয় তাদেরকে কিছু চান্স দেওয়া হয় সুযোগ দেওয়া হয় যে মোমেন্ডা যারা গুনা খাতা করে অনেক কিছু যেন ওই সময় মাফ করে দেওয়া হয় অনেক গুণা মাফ করে দেয় বৃহস্পতি শুক্রবারে সময় এবং বৃহস্পতিবার আর এই জন্যই রসুল্লাহ সাল্লাহ আজকে হাজি বলেছেন যে দুই দিন আমার আমল আল্লাহর কাছে সপ্তাহে উঠানো হয় ওই দুই দিন আমি নফল রোজা রাখতে চাই সেদিন তিনি প্রায় নফল রোজা রাখতেন এই দুই দিন নফল রোজা রাখা বড় সুন্নতির কাজ তো যাদেরকে গুণা মাফ করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে স্যাংশন আসতেছে ফের তারা এগুলাকে কেটে দিচ্ছেন মুছে দিচ্ছেন মাফ করে দিচ্ছেন তা আল্লাহ তালা বলেন তবে দুইজন যারা মাপ পাওয়ার উপযুক্ত আছে ঠিকই কিন্তু দুইজনে ঝগড়া করে সম্পর্ক নষ্ট করেছে এদেরটা কেটে দিব না অপেক্ষা করো তারা নিজেরা ইসলাম করে নেয় কিনা ঠিক করে নেয় কিনা ঠিক করে নেয় কিনা দেখো হাত থাইয়ের স্থলে হা তিনবার বললেন হাজি ঠিকঠাক করার কোন উদ্যোগ নেই না প্রতি বৃহস্পতি সোমবার গুণা মা পাওয়ার যে সুযোগটা আছে ওইটা আমরা মিস করছি আর যারা ঠিকঠাক করে সম্পর্ক আর নষ্ট করতে দেই না কথাবার্তা বলা শুরু করে দিয়েছি তার মনে কষ্ট দূর করার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদের প্রতি বৃহস্পতি শুক্রবার সোমবারে বৃহস্পতিবারে আমাদের গুণা মাফ করে দিচ্ছেন তাহলে এই একটি বিষয় কত বড় বিষয় দেখলেন না তাহলে এ বাদের বিষয়গুলোকে শুধু গুরুত্ব দিতে হবে না মোয়ামলা লেনদেন সামাজিক সম্পর্ক ইন্টারাকশন টু দা পিপল লোকদের সঙ্গে আমাদের উঠোবসা লেনদেন এগুলো কেমন হচ্ছে এগুলো এই বাজাতের একটা বিশাল অধ্যায় মহামলাতের কারণেও আমরা অনেক কিছু আল্লাহ কাছে ক্ষমা পেয়ে কিছু আমরা আল্লাহ কাছে ক্ষেত্রে আমরা যদি ক্রাইটেরিয়া মিস করে ফেলি আমরা যেখানে ফেল করে ফেলি তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব আরো কিছু গুণাবলী ওইখানে কয়টা গুণাবলী কথা আসছিল দুই নম্বর আয়াতে কয়টা গুণাবলী আসছিল বা এক নম্বর আয়তে দুইটা আসছিল বাইন সম্পর্ক ঠিক করে নেওয়া আর কি করা আল্লাহ এবং তার আসলে কথা শুনা এই দুইটা গুণ ভালো গুণ মোমেন্টের এখন তিন নম্বর আয়াতে আরো কয়েকটা গুণ আসছে মোমেন্ট তো শুধুমাত্র ওই লোকগুলো সামনে আল্লাহ কথা আলোচনা হলে অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে উঠে ভয় বিগলিত হয়ে যায় অন্তরটা ভয় ভীত হয়ে যায় আল্লাহর কথা কোন কোরআন হাদিসের কথা আল্লাহর মাফ করে যাওয়ার কথা আল্লাহ শাস্তির কথা কোন আয়াত কোনো হাদিস শুনলেই তাদের চোখ দিয়ে পানি পড়ে তাদের অন্তর নরম হয়ে যায় ভয় আল্লাহর আজাবের ভয় ভীত হয়ে যায় আর যখনই কোনো আয়াত তেলাওয়াত হয় তাদের ইমানটা বেড়ে যায় ওই সময় খুব ফিল করে আল্লাহর কাছে আর তারা তাদের রবের প্রতি তাওয়াল মোহাম্মদ আরেকটি গুণ কি আল্লাহর উপর তাওয়াক্কল করে ভরসা করে নির্ভর করে তাকে তাবাকলের অর্থটা কি ভরসার অর্থ কি আসছে তোমাকে শাস্তি দিলে জাহা নামে ফেলে কি অবস্থা হবে এ কথা শুনলেই তার ভিতরে ভয় সৃষ্টি হয়ে যায় আর বাকিদের যারা তো বলে কি হয়েছে করছি তো করছি কি হয়েছে কোনো খবর নাই যারা ভয় পায় গুনা করলেই ভীত হয়ে যায় তাদের ব্যাপারে গুড নিউজ আছে ওই লোকেরাই কামিয়াব ওই লোকের এই মুতাকি যারা কোন গুনা করে ফেললে ফাহসা কাজ করে ফেললে নিজেদের উপরে জুলুম করে ফেললে গুনা করে আল্লাহর কথা যখনই মনে পরে মনে করে মনে হয়ে যায় তারা কি করে আল্লাহর কাছে তাকে ধোকা দিয়ে ফেলেছিল শেয়ত আমি ধোকা দিয়েছি আল্লাহর কথা মনে পড়ে ফাঁস হয়ে আল্লাহ আস্তাফর আল্লাহ আমাকে মাফ করে দেন আমি অন্যায়টা করে ফেললাম এভাবে তারা ভয় করে আম্মা মান যারা এইভাবে আল্লাহ তালা শানকে মাকামকে ভয় করে এবং নিজের নস কে ভয়ের কারণে থামায় গুণা থেকে বিরত রাখে নিচের দিকে নিয়ে যায় তাদের জন্য হচ্ছে জান্নাতের ঠিকানা তাদের জন্য ঠিকানা হচ্ছে জান্নাত কোন তার ব্যাপারে দু সৃষ্টি হয়েছে কিন্তু সে লোকটা বললো ভাই আমাকে জুলুম করবা ইত্তাক্লা আল্লাহকে ভয় করো ফয়াল ভু শুনে সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায় আর জুলুম করে না একটা কিল্লা বললে ভয় পেয়ে যায় সাহাবি আবুদারদ তিনি একদিন তার এক দাস ছিল গোলাম একটু দুষ্টমি করেছে কাজ সব উল্টা করে দিয়েছে তিনি টাবু তাকে কয়েকটা আঘাত করলেন ব্যত্রাঘাত করলেন পিছন আওয়াজ আবুদারদ কি করছ তিনি পিছনে ফিরে তাকালেন কে শাস্তি দেওয়ার জন্য চিন্তা করেছ এই কথা শুনে আমার শরীর থপথপ করে কেঁপে গেল আমি এমন ভাবে তাও তারপর থেকে আমি তার কাছে এই মাপ পাওয়ার জন্য আমার এক দাসকে আমি খাবার দাবার সম্মান ইজত এত বাড়িয়ে দিলাম আমি যে কাপড় পরি যে দামের কাপড় পরি তাকে নিয়ে গেছে তাকে ওনার গায়ে যেমন গায়ে এত দামি কাপড় বলে যে এই ঘটনা আমি আল্লাহর কাছে বিরাট অপরাধ করেছি সে অপরাধ থেকে বাঁচার জন্য আমি রাস্তা খুঁজছি যে কিভাবে আল্লাহ আমাকে মাফ করে দিবেন কিভাবে ভয় তাদের মধ্যে আসে গুনা তারাও করেছেন মাঝে মধ্যে ধোকায় সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেছে কিন্তু আমাদের অভ্যাস গুণা করতে করতে আমরা দিল থেকে ভয় উঠে গেছে পাথরের মত শক্ত হয়ে গেছে এরপরে ও আল্লাহ রব বিহিমিয়ে তাবাক্কাল তারা যে রবের উপরে তাওয়াকল করে এই তাওয়ার অর্থ কি তাও ফলে অর্থ অনেক লম্বা অর্থ আইলা আল্লাহ অবেন শুধু না ইয়াহ ভালো কিছু পাওয়ার আশা কার কাছে করে শুধু আল্লাহর কাছে কে আমাকে ভালো করবে কে আমাকে এসান করবে কে আমাকে সম্মান করবে এগুলোর দিকে আমার নজর না আমার নজর দিকে আল্লা কাছে আমি আল্লাহ আল্লাহর কাছ থেকে পেতে চাই জানাবে বিপদে আপদে আশ্রয় এক জায়গায় আছে তারা বিশ্বাস করে সেই জায়গাটা আল্লাহর তার টানাটানি শুরু হয়ে গেছে একটা ক্রাইসিসে পড়ে গেছে এই ক্রাইসিস থেকে উদ্ধার করতে পারবেন কে একমাত্র আল্লাহ ই আশা ভরসার জায়গা একটাই তিনি হচ্ছেন আল্লাহ আর তারা এটা বিশ্বাস করে তার আল্লাহ যে ফয়সালা করে দিবেন সেটাই হবে তিনি যদি ফয়সলা না করে দেন সেটা কোনোদিন হবে না এইভাবে করে এর নাম হচ্ছে তাওয়াক্কল সাহিদ জবাই রহমতুল্লাহ আলাই বলেন আর তাওয়াহি জমাউল ইমান আল্লাহর প্রতি ভরসা হচ্ছে ইমানের সবকিছু এর মধ্যে পাওয়া যায় প্রকৃত ইমান আল্লাহর প্রতি তাওয়াক্কলের উপরে এই যদি কোনো কমতি থাকে অস্থির হয়ে যায় কোথায় দৌড়বো কি করব কাকে দোষী করব কার কাছে ছুটবো এই অস্থিরতা আল্লাহ মাফ করুন আমাদের মাঝে মধ্যে চলে আসে কিনা ইমানের কমতির লক্ষণ আর ইমান স্ট্রং মজবুত হওয়ার লক্ষণ হচ্ছে সকল অবস্থায় শান্ত থাকার চেষ্টা করা আল্লাহর দিকে একমাত্র রুজু করা এইগুলো আর তাদের লক্ষণ যারা পত্রিকার ইমানদার তারপরে হচ্ছে যারা নামাজ কয়েম করে আর আমি যা থেকে দান করে এটাও প্রকৃত হওয়ার লক্ষণ তারা নামাজই হবে এবং তারা দান করবে জাকাত দেবে নফল দান খয়াতো করবে এরা হচ্ছে সত্যিকার মোমেন এরা হচ্ছে সত্যিকার মোমেন কয়টা গুণ আসছে সত্যিকার মামিন হওয়ার জন্য শুরু করে এক নম্বর থেকে আল্লাহ তার মধ্যে সংশোধন করে ফেলবে দুই নম্বর আল্লাহর কথা উচ্চারণ করা হলে দিলের মধ্যে ভয় সৃষ্টি হবে কম্পন আসবে চার নম্বরে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়ে গেলে তাদের ইমান বেড়ে যাবে পাঁচ নম্বরে আল্লাহর তাওয়াক করবে গুড ছয় নম্বরে নামাজ কায়ম করবে মাসা আল্লাহ সাত নম্বরে জাকাত এবং দান খায়াত করবে কয়টা গুণ আসলো সাতটা এই সাতটা গুণটার মধ্যে আছে এরা হচ্ছে মোমেন হাক্কান সত্যিকার মোমেন প্রকৃত মোমেন এগুলার একটার কমতি থাকলে তার একটা কমতি আছে এইগুলো সাতটা তার মধ্যে ফার্স্ট ক্লাস আছে মাসাল বিদ্যমান আছে সে ইজ ভেরি গুড কোয়ালিটি এখন আপনি আমি যদি হিসাব করি এই সাতটা কোয়ালিটির আমরা আপনার মধ্যে কদ্দুর আছে আমরা একটু পর্যালোচনা করতে পারবো না একটু ঘরে গিয়ে পর্যালোচনা করি যে আমাদের মধ্যে এই সাতটা গুণ ঠিক মতো আছে কি না কোনটা মোটামুটি আছে কোনটা আমার বেশ কমতি আছে সেটাকে কিভাবে আমি উন্নত করতে পারি চেষ্টা করি এরপর হচ্ছে দেখা হলো তিনি আমাকে জিজ্ঞেস করলেন কাইফাস্তারেফ হারেফ আপনার আপনি কেমন আছেন কি খবর আপনার আপনার অবস্থা কি হাক্কান ইয়ার আসল্লা আলহামদুলিল্লাহ আমি হাক্কান প্রকৃত মোমেন অবস্থায় আসি মাসাল মোটামুটি প্রাউড না কিন্তু বিশ্বাস যে তিনি অবস্থায় এসেছেন হাকি কাতুন ইমানে কিসের ভিত্তিতে তুমি বলল যে মোমেন হক ব্যাখ্যা করো আমাকে একটা ভালো লক্ষণ দুনিয়া কামাই বাড়ি গাড়ি এগুলোর দিকে মন বেশি দিন চিন্তা যখন থাকবে ব্যাংক ব্যালেন্স কিভাবে বাড়ানো যায় কত বাড়লো এই চিন্তা করে দুনিয়ার আকর্ষণ আসে বিদায় হয়ে গেছে অনেক আছে আর এগুলো কত আছে না আছে এত কিছু আসে যায় না তাহলে কিছু কমছে এক নম্বর জাগার কাজে ব্যবহার করছি অনেক অংশ তার মানে কি করেন তাহাজ পড়ছেন ক্যামাইন করছি আমি তাহলে প্রতি রাতে জেগে জেগে বেশ কিছু সময় ক্যামুল লাইন তাহাজ করছেন তিন নম্বরে ও আজমা তুন আমার দিনে আমি আমার হচ্ছে দিনের বেলায় পিপাশাহ কষ্টকে বরণ করে নিয়েছি মানি নতুন বললেন কাহী রবি বাড়ে যান মাঝে মনে হয় আমি যেন আমার আল্লাহর আরসের আমার রবের আড়স দেখতে পাচ্ছি ও কাহী আহমদাওয়ার আমার কল্পনা চলে আসে মনে হয় যেন ওই যে জান্নাত দেখা যায় এবং সেখানে জান্নাতিরা কিভাবে একে অপরকে ভিজিট করছেন আনন্দের সাথে এই সিন মনে হয় আমার আমার কল্পনায় ফুটে উঠে যেন জাহান্ন দেখতে পাচ্ছি কল্পনায় ফুটে উঠে কিভাবে আত্মচিৎকার করছে এগুলো আমার মনে ভেসে উঠে কোরআন হাদিস পড়লে এগুলো পাওয়ার কথা আছে সবগুলো পাওয়ার কথা আছে এগুলা মনের মধ্যে চলে আসে তিনি বলেন মজবুত করে ধরে রাখ কয়েকবার বললেন তিনবার করে বললেন যে হারেস তুমি ঠিক ধরেছ ঠিকই বুঝতে পেরেছ এটাকে শক্ত করে টিকিয়ে রাখো এটা যেন নষ্ট হয়ে এই ফিলিং সত্যিকার ইমানের ফিলিং তিনি সার্টিফিকেট দিয়ে দিলেন তুমি বুঝতে পেরেছ এখান থেকে শব্দটা আছে মা রেফা মা কথা শুনছেন মা রেফা শব্দ হল আসল জিনিস চিনা এবং বুঝা আসল জানতে পারা আসল জিনিস মানে আল্লাহর সান জানতে পারা আখ বিষয়গুলো বুঝা। দুনিয়ার মায়া কমে গাওয়া আখ রাতের মহব্বত ফুটি ওঠে এইগুলোতে আসল জিনিস আসল জিনিস বোঝা এটা হয়ে গেছে এখন শরীয়ত বাদিয়ে উল্টা পাল্টা কিছু দোতারা বাদায় আর মারেফাত গায় ছয় তানে গিয়ে মারেফাত আবিষ্কার করেছে সত্যিকার মা একটা ভালো জিনিস ছিল আবার বলে যে কি বলে সাইড হাকিক ভাগ করে দিয়েছে আপনাদের শরীয়ত নামাজ পড়েন নাকি তিনি মারেফাতে নামাজ পড়েন আল্লাহ তাকে ধ্বংস করুন জালের কথা শরীয়ত ছাড়া কোন মারেফত হবে না যে ব্যক্তি যত শরীয়ত মানবে আল্লাহ তাকে মারেফত দান করবেন তাকে আল্লাহ ইমানের হাকিকত দান করবেন ওই যে হাকিমান এখান থেকে ভালো জিনিসগুলো এসছে আর এগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে এরপরে আয় শেষ হয়ে যাচ্ছে যারা এরকম হাককান মমিন হতে পারবে লাহমদারিসিম তাদের জন্যেই তাদের রবের কাছে বিরাট উঁচু সান রয়েছে হাই র্যাঙ্ক রয়েছে উঁচু স্তর গুলো তাদের জন্য সাজানো আছে জান্নাতে। এবং অনেক সুন্দর নিয়ামত সম্মানিত রেজেক্ট তাদেরকে দান করা হবে দুনিয়ার এই রিজেক্টের মতো নয় যে রিজেক্ট ময়লা আবর্জনা বের করতে হয় জাননাতে রেজেক খেলে কোনো ময়লা আবর্জনা বের করার জন্য কোনো টয়লেটে দিতে হবে না এত সুন্দর নিয়ামত রিজেক্ট আল্লাহ তারা দান করবেন আল্লাহ তালা আমাদেরকে এই সুন্দর গুনাবলীগুলি অর্জন করা ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাফতান ওপেন আবায়ের বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে টু পাউন্ডের বিশেষ অফার আরো রয়েছে দুরুস আসিল দাফাসহ বিভিন্ন ব্র্যান্ডের তো। এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ আতর ও পার্কিউন সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউনসেল সালমা ডিজাইনার আবায়া হাউস ওয়ান হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান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 लंडन इ वान वान इजे फोन ओ टू ओ आधुनिक